চতুর্দশখণ্ড পঞ্চম পরিচ্ছেদ সংকীর্তনানন্দে ভক্ত সঙ্গে গিরীশ বাড়ি চলিয়া গেলেন আবার আসবেন শ্রীযুক্ত জয়গোপাল সেনের সহিত ত্রৈলোক্য আসিয়া উপস্থিত তাহারা ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন ছোট নরেন আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন কই তুই শনিবার এলিনি এইবার ত্রৈলোক্য গান গাইবেন শ্রীরামকৃষ্ণ আহা তুমি আনন্দময়ীর গান সেদিন করলে কি গান আর সব লোকের গান আলুনি লাগে সেদিন নরেন্দ্রের গানও ভালো লাগল না সেইটে অমনি হোক না ত্রৈলোক্য গাইতেছেন জয় শচীনন্দন ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন মেয়ে ভক্তেরা চিকের পাশ্বে ব্যাকুল হইয়া বসিয়া আছেন তাহাদের কাছে গিয়া একবার দর্শন দিবেন ত্রৈলোক্যের গান চলিতেছে। ঠাকুর ঘরের মধ্যে ত্রৈলোক্যকে বলিতেছেন একটু আনন্দময়ীর গান ত্রৈলোক্য গাইতেছেন কত ভালোবাস গোমা মানব সন্তানে মনে হলে প্রেমে ধারাবহে দু নয়নে গোমা তব পদে অপরাধী আছি আমি জন্মাবধি তবু চেয়ে মুখ পানে প্রেম নয়নে দাকিছ মধুর বচনে মনে হলে প্রেম ধারা বহে দু নয় তোমার প্রেমের ভার বহিতে পারি না গো আর প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয়ে ভেদিয়া তব স্নেহ দর্শনে লইনু শরণ মাগ তব শ্রীচরণে গোমা গান শুনিতে শুনিতে ছোট নরেন গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছেন যেন কাষ্ঠবত ঠাকুর মাস্টারকে বলিতেছেন দেখো দেখো কি গভীর ধ্যান একেবারে বাহ্য শূন্য গান সমাপ্ত হইল ঠাকুর ত্রৈলক্ষ্যকে এই গানটি গাইতে বলিলেন দেমা মা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে রাম বলিতেছেন কিছু হরি নাম হোক ত্রৈলোক্য গাইতেছেন মন একবার হরি বল হরি বল হরি বল হরি হরি হরি বলে ভব সিন্ধু পারে চল মাস্টার আস্তে আস্তে বলিতেছেন গৌর্ণিতাই তোমরা দুভাই ঠাকুর ওই গানটি গাইতে বলিতেছেন ত্রৈলোক্য ও ভক্তেরা সকলে মিলিয়া গাইতেছেন গৌর্ণিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই যারা প্রেম প্রেমে তারা তারা দুভাই এসেছে রে যারা ব্রজের কানাই বলাই তারা তারা দুভাই এসেছে রে যারা আচণ্ডারে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে ওই গানের সঙ্গে ঠাকুর আরেকটা গান গাইতেছেন নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে ঠাকুর আবার ধরিলেন কে হরি হরিবোল বলিতে যায় যারে মাধাই জেনে আয় বুঝে গৌর যায় আর নিতাই যায় রে যাদের সোনার নুপুর রাঙা পায় যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা যেন দেখি পাগলেরই প্রায় ছোট নরেন বিদায় লইতেছেন শ্রীরামকৃষ্ণ তুই বাপ মাকে খুব ভক্তি করবি কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবি নি খুব রোগ আনবি শালার বাপ ছোট নরেন কে জানে আমার কিছু ভয় হয় না গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত ঠাকুর ত্রৈলোক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন আর বলিতেছেন একটু আলাপ তোমরা করো। একটু আলাপের পর ত্রৈলোক্যকে বলিতেছেন সেই গানটি আরেকবার ত্রৈলোক্য গাইতেছেন জয় শচিনন্দন গৌর করো, প্রেম পরশমণি ভাবরস সাগর কিবা সুন্দর মুরতি মোহন আখি আখিরঞ্জন কনকবরণ বরণ। কিবা মিনাল নিন্দিত আজানু লম্বিত প্রেম প্রসারিত কোমল যুগল কর কী বা রুচির বদন কমল ঢল ঢলঢল চিকুর কুন্তল চারুগণ্ডস্থল হরি প্রেমে বিউভল অপরূপ মনোহর মহাভাবে মন্ডিত হরিরসে রঞ্জিত আনন্দে পুলকিত অঙ্গ প্রমোত্ত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ আবেশ বিভোর অঙ্গ অনুরাগে গর গর হরিগুণ গায়ক প্রেম রসনায়ক সাধু রিধিরঞ্জক আলোক সামান্য ভক্তি সিন্ধু শ্রীচৈতন্য আহা ভাই বলি চণ্ডালে প্রেম ভরে লন কোলে নাচেন দুবাহু তুলে হরি হরি হরিবোল হরি বলে অবিরল ঝরে জল নয়নে নিরন্তর কোথা কোথাহরি প্রাণধন বলে করে রোদন মহাশ্বেদ কম্পন হুঙ্কার গর্জন পুলকে রোমাঞ্চিত শরীর কদম্বিত ধুলায় বিলুিত সুন্দর কলেবর হরি লীলারস নিকেতন প্রসবন দীন জনবান্ধব বঙ্গের গৌরব ধন্য ধন্য শ্রীচৈতন্য প্রেম শশধর গৌর হাসে কাঁদে নাচে গায় এই কথা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িলেন একেবারে বাহ্য শূন্য কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ত্রৈলোক্যকে অনুনয় বিনয় করিয়া বলিতেছেন একবার সেই গানটি কি দেখিলাম রে ত্রৈলক্য গাইতেছেন কি দেখিলাম রে কেসব ভারতীর কুটিরে অপরূপ প্রেম শতধারে। গান সমাপ্ত হইল সন্ধ্যা হয় ঠাকুর এখনও ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বাজনা নাই ভালো বাজনা থাকলে গান খুব জমে সহাসে বলরামের আয়োজন কি জান বামুনের গড্ডি খাবে কম দুধ দেবে করে সকলের হাস্য বলরামের ভাব আপনারা গাও আপনারা বাজাও সকলের হাস্য